هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج مِنْهَا وما ينزل مِنَ السماء وما يعرج فيها ওহু অমা কুম ঐ নমা কুম তুম অসু লহু মুহ রিউন জুন্ন রফিন লইলে বহু আলিম وَهُوَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ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 সম্মানিত হাজরিন আল হাদিদ শব্দের অর্থ হল আরবিতে লোহা আয়রন এই সুরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে আমাদের জন্য বহু শিক্ষামূলক বিষয় রয়েছে এক পর্যায়ে আল্লাহ দানের খুব গুরুত্ব দিয়েছেন তারপরে আল্লাহ তালার প্রথমেই অনেক গুণাবলীর প্রশংসাগুলো আলোচনা করেছেন তারপরে আল্লাহ ইসুরার মধ্যে আল্লাহ তালার ভয় আমাদের দিলে কিরকম থাকা দরকার সে বিষয়ে আলোচনা করেছেন এরপরে আল্লাহ তালা কেয়ামতের দিন যারা সত্যিকার ইমানদার হবে এই সেরাত পোলসেরাত পার হওয়ার জন্য তাদেরকে যে আল্লাহ নূর দিবেন লাইফ দিবেন অন্ধকার পোলসেরা তারা পাড়ে দিয়ে যাহার নাম ক্রস করে জানলাতে চলে যাবে সে কথা আল্লাহ তালা বলেছেন এই সেরার মধ্যে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার মধ্যে মানুষের অনেক আকর্ষণীয় বিষয় আছে দুনিয়ার মধ্যে অনেক মজা আছে আসে মজা খুব মজা লাগে ক্ষুদ্র লাগলে ভাত খাইতে কেমন মজা লাগে অনেক কিছুর মধ্যে মজা আছে। কিন্তু এই মজা আকর্ষণ এগুলা টেম্পোরারি বেশি স্থায়ী না একটু মজা আমরা একটু দেখি কত মজা লাগে আর পরিপূর্ণ মজার ব্যবস্থা আল্লাহ জানাতে করে রেখেছেন সেই জন্য মজা পাওয়ার নেশা জান্নাতের জন্য একটু কাজ করি আর দুনিয়ার মধ্যে কষ্ট আছে একটু কষ্টের টেস্টও আল্লাহ দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি যে জাহার নামে পড়ে গেলে কি কঠিন কষ্ট হবে সেটা বাঁচার জন্য কিছু আমল করতে পারি সব কথা আল্লাহ তালাঈশ্বরের মধ্যে বলেছেন এসবের মধ্যে আল্লাহ তালা এই যে লোহার কথা বলেছেন এই দাড়ি পাল্লার কথা বলেছেন এই নবীদের কিছু পূর্ববর্তী আল্লাহ বলেছেন তিনি আমাদেরকে নূর দিয়েছেন সেটা হচ্ছে ইমানের নূর এই লাইট থাকার কারণে আমরা বুঝতে পারি কোনটা হক কোনটা বাতিল কোনটা হালাল কোনটা হারাম কোনটা খারাপ কোনটা ভালো আর দুনিয়ার অন্য মানুষ যারা যাদের কাছে এই লাইট নাই তারা ভালো মন্দাৎ করতে পারে না এই সুন্দর সুন্দর বিষয়গুলো আলোচনা আছে আমরা এই সুরার ইতিহাস পড়লে দেখি এটা মদিনা শরীফ এ হয়েছে। এবং এই সুরার প্রথম আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা ইসাদ করছেন সাবাহি আজিজুল হাকিম প্রশংসা গায় আল্লাহর জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করে আল্লাহ তালার গুণগান গায়ে আল্লাহ তালার সবকিছু গায়ে বেশ কয়েকটি সুরাতে এই কথাটা এসেছে সাব হালিল্লাহ সব হলিল্লাহি এইভাবে অনেকগুলো সুরা এইগুলাকে বলা হয় মুসাবে হাত এগুলো প্রায় সবগুলো পাশাপাশি আছে প্রায় সাতটা সুরার মত এখন এই যে আসমান জমিনে সবকিছু আল্লা প্রশংসা করে এরা কারা আমরা কিছু মানুষ করে জিন ইনসান করে এমন কি এমনকি গরু ছাগল তারাও আল্লাহ প্রশংসা করে পশু পাখি এমন এমনকি গাছপালা কিছু আল্লাহ তালার প্রশংসা করে গাছপালা আল্লাহ তালার প্রশংসা করে রসুল্লাহাল বলেছেন গাছের পাতা বিনা কারণে খামাকা ছিঁড়ে একটু ফান করো না কারণ এই গাছের পাতাও আল্লাহ তালার দিকির করে আল্লাহ তালা তাসবি আদায় করে ব্যাংকে কিছু সাহাবিদের বাচ্চারা ঢিল মারছিল পানি বেঁধে করছে তিনি বলে যে এই যে ব্যাংক ঘ্যাঁ করে ডাকে এটা আল্লাহ তালার দিকির করে কাজে ব্যাংকে বিনা কারণে মেরো না ওই হাদিস থেকে ব্যাংক খাওয়া হারান এইভাবে প্রত্যেকটি জীব জন্তু জানোয়ার পশু পাখি পোকা মাকড় একটা পোকা দেখতে খারাপ দেখা দেয় এও আল্লা তালার জিকির করে তাসপি করে। আমাদের জন্য যেটা ক্ষতির কারণ সাপ বিচ্ছু এগুলো তো মারতে হবে জিকির করলে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহতালা এটা আমাদের হালাল করে দিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সেফটি সেই কারণে আমরা মারতে পারবো কিন্তু যে সমস্ত জানোয়ার ক্ষতির কারণ করবে না তাদেরকে দুষ্টামি করে বাচ্চারা যে অনেক সময় মারে ফেলে এগুলো করা যাবে না তো আল্লাহ তালার প্রশংসা সবাই করে আল্লাহ আমাদেরকে বলতে চান যে সমস্ত জানোয়ারগুলো এত নিয়ামত পায়নি তোমাদের মতো তারা যদি আল্লাহ তালার জিকির করে গুনগান গায় হে মানুষ তুমি এত নিয়ামত এনজয় করে তোমার আল্লাহ গুনগান গাওয়া দরকার আছে না যে করে না সে কত বড় অকৃতজ্ঞ নাশো করে এইগুলো রেফারেন্স দিয়ে আল্লাহ তালা আমাদের দায়িত্ব সম্মুখে সচেতন করছেন বলেন পৃথিবীতে আল্লাহর এই সেরা সৃষ্টি মানুষ তারা যে পরিমাণ আল্লাহর সৃষ্টির মজাটাকে এনজয় করে সবচেয়ে বেশি করে আর কোন জন্তু জানোয়ার আছে যে এত মজা করে খায় মানুষের মতো কোন জন্তু জানোয়ার তারা খায় ঘাস খায় শাক খায় লতা পাতা খায় একরকম মজা লাগে না হলে কি খায় নাকি খায় কিন্তু এত মজা করে পোলোয়াল বিরিয়ানি মতো কিছু পাক করে খায় তারা হায় হায় কি মজা খায় আমরা খাই কত রকমের আইটেম আমাদের কি সুন্দর থাকার বিষ না গদি তো এত কায়দা কোন জানোয়ারের আছে পাখি পশু কোথায় ঘুমায় তাদেরও ঠান্ডা লাগে কত বেকায়দা করে তারা শুতে হয় আর আল্লা তালাকে মানুষ কত নিয়ামত দিয়েছেন ঠিক কিনা যেই পরিমাণ নিয়ামত আপনি আমি ভোগ করি শুকর আদায় কি পরিমান করি শুকর আদায় করার জন্য আল্লাহকে ডাকা আলহামদুলিল্লাহ নিজের জবানকে ব্যস্ত রাখা গল্প গুজব আড্ডা সময় নষ্ট না করে আল্লাহকে ডাকার সুযোগ পেলেই সুযোগ গ্রহণ করা এমন কি আমরা করি বহু আল আজিজুল হাকিম তিনি হচ্ছেন আজিজ এবং হাকিম এই জন্যই তো তাঁর প্রশংসা করতে হবে আজিজ হচ্ছে কাদহাজা সবকিছু যার অনুগত যার কন্ট্রোলে যার বাধ্য হতে বাধ্য সে আল্লাহ হচ্ছেন আজিজ এমন শক্তিশালী সত্তার অধিকারী যার কথা অমান্য করে চলতে পারে এমন সাহস নেই তিনি হচ্ছেন আজিজ আর তিনি হচ্ছেন হাকিম যিনি অত্যন্ত জ্ঞানের অধিকারী বিচক্ষণ মহাজ্ঞানী সেই মহাজ্ঞানী আল্লাহ তিনি জানেন কোন সৃষ্টিকে কিভাবে সৃষ্টি করতে হবে কোন সৃষ্টির কি দায়িত্ব দিতে হবে এবং কোন সৃষ্টির কে তিনি কিভাবে গাইড করবেন এবং আমাদের জন্য আল্লাহ তালার কীরকম সরিয়া হুকুম হাকাম এবাদত করার কথা বলবেন সবকিছু ভেরি অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমাদের জন্য সম্ভব যেটা আমাদের জন্য কল্যাণকর এই সবকিছু কারণ তিনি এত জ্ঞানের অধিকারী কোনো জিনিস তিনি উল্টাপাল্টা বলেননি কোনো জিনিস তিনি অন্যায় ভাবে চাপিয়ে দেননি এমন কোনো আইন কানুন কড়া করে আরোপ করেননি মানুষের প্রতি জুলুম হয়ে যাবে এরকম করেন তিনি হাকিম একদম তার জ্ঞান এত নিপুণ যা মানানসই যা অ্যাপ্রোপ্রিয়ট সেটাকেই তিনি সরিয়া হিসাবে আমাদেরকে রুল রেগুলেশন দিয়েছেন এখন সেগুলোকে আমরা পালন করা উচিত না যেই ব্যক্তি আল্লাহ তালা রুল রেগুলেশনকে পালন করেন না সরিয়ার হুকুম মানে না সেই ব্যক্তি আল্লাহ তালার আজিজ এবং হাকিমের গুণের হ্যাঁ এই কদর করল না এবং সেই ব্যক্তি আল্লাহ তালা শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেল আল্লা আল্লাহ তালার উলুহিয়ত আল্লাহ তালার আসমা এবং সেফাত এর যে তাহিদের বিশিষ্ট গুণগুলো আছে সুন্দর সুন্দর নামগুলো আছে আল্লাহ যে ক্ষমতার প্রাচুর্য রয়েছে এগুলোকে আলোচনা করতে আল্লাহ সুন্দর সুন্দর আয়াত গুলোর অবতারণা করেছেন লাহ আসমান এবং জমিনের কার হাতে আল্লাহ হাতে এ সব মালিক সবকিছুর মালিক না আল্লাহ তালার হাতে তো আপনারা তো জাগা জমিয়েছে আপনি তো মালিক এটা টেম্পোরারি মালিকানা তাই না আসল মালিককে পরের জাগা পরের জমি ঘর বানাইয়া আমি আমি তো সেই ঘরের মালিক নইমালে তার অর্থটা সুন্দর আল্লাহ তাকে মাফ করে দিন খুব সুন্দর কথা লিখেছেন আমরা চিন্তা করলে পরের জাগা পরের জমি সেই পরটা কে তিনি আসল মালিক ঘর বানাই আমি রই আমি ঘর বানাই বিল্ডিং বানাই কত কিছু করি আমি কিনি একেবারে খাস কাবলা করি রেজিস্ট্রি করে খেলি মাসা আল্লাহ আসল মালিক বনে গেছি আমি যে কয়েকদিনের ভাড়া মতো তার চেয়ে খারাপ এই মুহূর্তি কালকেও চলে যেতে পারি সেই কথা মনে থাকে না আমার মালিকানা সত্যকে আমি এত মজবুত মনে করি কিন্তু এটা আসলে আল্লাহ এর এই মুলকিয়ত আল্লাহ তালার হাতে সার্বভৌমত্ব আসল সার্বভৌমত্ব অর্থ কি আসল মালিকানা আসমান বাড়ি ঘরের জায়গা জমিন যেগুলো আছে দেশের সার্বভৌমত্ব কার হাতে জনগণের হাতে এটা নাম তাহিদ না শেরেফ শেরেফ লেখা আছে আমাদের সংবিধানে কেমন একখানে মুসলিম দেশ আমরা এগুলো ন্যূনতম আকিদা মুসলমানদের নাই বড় গলা ইসলাম দাবি করি আর দরকার ছিল কি দেশের মালিকেনা সার্বভৌমত্ব কার হাতে আল্লাহ তালার হাতে আমাদের দেশের সংবিধানে যদি এই কোরআনের আলোকে লিখে রাখত যে সমস্ত দেশের মালিকানা আল্লাহ তালার হাতে কাকে ক্ষমতায় আনবেন কাকে ক্ষমতা থেকে নামাবেন এই সমস্ত কাঠি কার হাতে আল্লাহ তার আসতে এইগুলো যদি লেখা থাকতে সুন্দর করে তাহলে ক্ষমতা যাওয়ার পরে লুটি পুটি খাওয়ার এই চিন্তা করতে হবে কার জীবনে তো ছাড়ব না এই যে পাইসি ক্ষমতা আর জীবনে ছাড়বো নাকি যা পাই পুরো দেশটা পেলে আমরা পকেটে ডুবে বলে এই হলো মানসিকতা আমাদের দেশের লোকদের যার পরিণতি আজকে দেশটা শুধু অতপতনেই যাচ্ছে কারণ আমরা আমাদের আকিদাই ঠিক নাই ইমানই ঠিক নাই তিদি বুঝলাম না সেরে কে ডুবে গেলাম এই সমস্ত কোরআনে পাকের আল্লাহ তালার তাহিদ পড়লে মানুষের ইমানটাকে তারা রিয়েলাইজ করতে পারত সঠিক ইমানদার হতে পারত দাবির ইমান নিয়েই বসে থাকলাম আসল আসলাম না তাহলে আসমান জমিনের সমস্ত কিছুর কর্তৃত্ব ক্ষমতা মালিকানা আল্লাহতালার হাতে ইয় জীবন মৃত্যুর মালিক তিনি কে কতদিন বাঁচবে কাকে জন্ম দেবেন কার জন্ম হবে কবে কার কখন মৃত্যু হবে কতদিন হায়াত পাবে এই ফয়সালাগুলো আল্লাহ করে দেন আমরা এটাও তো অনেক সময় ঠিক রাখি না মনে করি যে কারোর যদি টাকা পয়সা থাকে অস্ত্র শস্ত্র থাকে হ্যাঁ ক্ষমতা থাকে তার হাতে শেষকে সহজে মরবে নাকি কোনখান দিয়ে আদ্রাই লাগবে পাহাড় দিবে বোধ হয় হ্যাঁ এরকম এক কেন ভাব মানুষে অনেক সময় হাতে পেলে নিজেকে অনেক বাহাদুর মনে করে ক্ষমতা হাতে পেলে বাহাদুর মনে করে জীবন মৃত্যুর আল্লাহ প্রতিষ্ঠিত সব কিছুর উপরে তিনি যেটা করতে চান করতে সক্ষম তিনি যদি চান এটা করে ফেলবেন কি বলবেন কুন কোন অর্থ কি হয়ে যাও ইচ্ছা পোষণ করবেন কুন বলবেন আর সঙ্গে সঙ্গে ব্যাপারটা ঘটে যাবে সে আল্লাহ এত ক্ষমতা কাদির আর মানুষ নিজের ক্ষমতার দাপটে খুব গর্ব অহংকার করে খুব কনফিডেন্স ফিল করে আল্লাহ তার হাতে যে সব ক্ষমতা তার ক্ষমতা আল্লাহ তালার হাতে রশিটা আল্লাহ হাতে আছে। তাকে দেওয়া হচ্ছে সেগুলো করছে টান দিলে শেষ এটা বুঝে না মানুষ অহু আলা কুল্ল সে কিন্তু এমন কোন কেউ নাই যে বলতে পারে না যে আল্লাহকে আমার সহজে কিছু করতে পারবেন নাকি সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতা প্রতিষ্ঠিত আল্লাহ তালা নিজের আর কিছু সিফাত ক্ষমতার গুনগান আল্লাহ তালা বর্ণনা করেন নিজের ক্ষমতার গুনগান বর্ণনা করা ভালো জিনিস নাকি তো আল্লাহ এগুলো গুনগান বর্ণনা করেন কেন নিজের কথা মানুষের জন্য ভালো জিনিস নয় নিজের ক্ষমতার গুণ বেশি গাওয়া আল্লাহর জন্য কি এটা ভালো না আল্লাহর জন্য ভালো আল্লাহ যদি নিজের গুণ না বলেন সব সেবা না বলবেন তাহলে আমরা আল্লাহকে চিনব কেমনি কাজেই মানুষের জন্য অহংকার কবিরা গুণা জায়জ নাই আর আল্লাহর জন্য অহংকার আল্লাহর চাদরের মত বলেছেন আল রিয়া উরিদাই অহংকার আমার চাদর গর্ব আমার চাদর বড়ত্ব প্রকাশ করা আমার গায়ের পোশাক যে ব্যক্তি আমার প্রশংসা গায়ে এটা মানুষের জন্য এমন বড় গুণা যে আল্লাহ তালার সঙ্গে মনে কম্পিটিশন করতে গেছে তাকে আল্লাহ অনেক বড় শাস্তি দেবেন তো কাজে আল্লাহ তালা নিদের গুণ প্রকাশ করে আমাদেরকে তিনি যদি এই গুণ প্রকাশ না করে দেন তাহলে তো আমরা আল্লাহ তালাকে জানতেও পারবো না সঠিক ভাবে চিনতেও পারবো না মানতেও পারবো না এই জন্য আল্লাহ তালা নিজের আসমা এবং সেফাত গুলোকে সুন্দর সুন্দর করে আমাদের জন্য বর্ণনা করেছেন আর বলেছেন আল্লাহ তালা সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলা ধরে ধরে আল্লাহ কাছে দোয়া করো। اللہ مخست کر سرپرتم جارے نئی کچھ نئی سروشیش যার পরে আর কিছু থাকবে না কেউ থাকবে না তিনি হচ্ছেন যিনি বাইরে সবকিছু জানেন যিনি অন্তর জামি ভিতরের সবকিছু জানেন জাহেরি জিনিসটাও জানেন যিনি বাতেনি জিনিসটাও জানেন তিনি হচ্ছেন আল্লাহ জাহের আর বা আমরা বাইরের জিনিস জানি আপনি লোকটা কেমন আপনার চেহারা দেখে আমি একটা আন্দাজ করি আপনাকে চেনার চেষ্টা করি আপনি কতটুকু লম্বা সাইজ আপনার দাড়ি কিরকম গায়ের রং কিরকম হম না একটা বেশি বড় না একটু ছোট এগুলো আমরা বাইরের জিনিসটা দেখি তাই না ভিতরে কেমন আছে আপনার এটা কি দেখার কোনো সুযোগ আমাদের আছে। আল্লাহ ভিতরেটাও একদম হুবহু দেখেন জানেন যেমনটা বাইরেটা তিনি দেখেন এবং জানেন কোন কম নাই কোন ব্যাসক নাই আল্লাহর সব সময় এত আলী আসালাম বলেছেন সুরা মধ্যে একখান আয়াত আছে এই আয়াত হাজার আয়াত থেকেও শ্রেষ্ঠ আউল আহ হেরু আলু আলী তিনি সবকিছুর ব্যাপারে শ্রেষ্ঠ এই আয়াতের প্রসঙ্গে এক হাদিস এসেছে ইমাম কেহির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে এক সাহাবি আবু হাজার ঘুমানোর আগে একটি দোয়া পড়তেন কতগুলো নাম জোগাড় করে সে দোয়া টা হচ্ছে আল্লাহ রিমানী আসমান সাত আসমান এবং যিনি আরশা আজিমের রব যিনি আমাদের রব এবং সকল কিছুর রব মঞ্জিল যিনি কিতাবগুলো নাজিল করেছেন ফালেক আল হাবি ওয়ান যিনি প্রত্যেকটি বিচি এবং বীজ কে জমিনের মধ্যে রোপণ করে আসলে সেটাকে ফাটিয়ে দেন এবং সেখান থেকে চারা বের করে আনেন সে আল্লাহ ইনতা আপনি সারা মাবুদ নেই আমি এমন সকল খারাপ জিনিসের আমি সকল খারাপ জিনিসের অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাই যেগুলোর কপাল আপনার হাতে ধরা অর্থাৎ যেগুলোর কপালের চুল আপনি ধরে রাখছেন কে আছে যার কপালের চুল আল্লাহ ধরেন নাই তার মানে যে আল্লাহর কন্ট্রোলের বাইরে আছে নাম বলেন দেখি কেউ আসে আল্লাহ কন্ট্রোলের বাইরে যে আল্লাহ তার মোটেই কন্ট্রোল করতে পারেন না এরকম আসেন এমনকি ইবল শান আল্লাহ তালা তাকে কিছু দুষ্ট করার জন্য আমাদের পরীক্ষা করতে স্বাধীনতা দিয়েছেন কিন্তু আল্লাহ কি তাকে মোটেই কন্ট্রোল করেন না রমাদানে করেন কিছু তারপরে যুদ্ধ করেছেন এরপরে অনেক সময় আপনাকে অনেক কিছু করতে চায় সে মারি ফেলতে চায় কিন্তু আল্লাহ তারা অনেক কন্ট্রোল করে কন্ট্রোল করতে পারে না এমন কোন জিন, খারাপ কোন কোন অস্তিত্ব কিছু নাই যেটার কন্ট্রোল আল্লাহর হাতে নাই যেটা সুইচ আল্লাহ হাতে রাখেন নাই এমন কোন জিনিস নাই পৃথিবীতে তো বলেন যে আল্লাহ যে সব কিছুর কন্ট্রোল আপনার হাতে আছে আসে সব কোনো খারাপ সৃষ্টি থাকলে তাদের অনিষ্ঠ থেকে আমি আপনার কাছে পানা চাই যদি সময় এরকম করে কেউ এই দোয়াটাও পড়ে তাহলে অনেককে জিন ডিস্টার্ব করে অনেক সময় রাত্রেবেলা খুব কষ্ট দেয় এটা তাদের জন্য একটা ভালো দোয়া মুখস্থ করে নেওয়া এবার দেখে দেখে হলেও পড়া রে এই খারাপ জিনিসের অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাই তারপরে তিনি আরো দোয়া করলেন ওই একই দোয়ার মধ্যে উল্লেখ করলেন আপনি এমন প্রথম যার আগে আর কিছুর কোনো অস্তিত্ব ছিল না নাই। আপনি এমন এক সত্তা যার পরে কিছু থাকার কথা নাই প্রশ্নই আসে না। প্রশ্ন আপনি এমন এক জাহের এত আপনি আহ অবগত আছেন এভাবে আপনি দেখেন এভাবে আপনার ক্ষমতা প্রতিষ্ঠিত আপনার উপরে আর কারো মাতবরি করার কোনো সুযোগ নেই সেটা সম্পর্কে আপনার এত ভাবে অবগত আছেন যে এর নিচে এর চেয়ে গভীর জ্ঞান আর কারো থাকার প্রশ্নই আসে না এই শেফাত গুলো দোয়া করেটরে এখন বলেন দোয়া এখনো কন্টিনিউ করছে একদে আন্না দাইন ও আগ নিনা মিনাল ফকর আল্লাহ আমাদের করজ দাঁড় হয়ে গেছি যে করজ শোধ করে দেন আর আমাদেরকে ফকিরি অভাবগ্রস্ত অভাব অনটনে পড়া থেকে মাফ করে দেন কি সুন্দর দোয়া না যে আমাদের যারা ঋণগ্রস্ত হয়ে গেছে না অভাব অনটনে কষ্ট পাচ্ছে না হারে গরিব মিশ্রগুলো এই দোয়াটা পড়লে কাজ হয়ে যেত কে শিখাবে তাদেরকে আল্লাহকে চাওয়ার এত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন আর এইরকম সুন্দর দোয়া পরে আল্লাহ কাছে চাইলে আল্লাহ তালা তাকে কারো মুখাপিক করে ছেড়ে দেবেন এই দরকার আরাফাতের ময়দানে যখন এই কিছু লোক আসে ওইখানে ভিক্ষা করার সুযোগ গ্রহণ করে এহেরাম গায়ে আসে আর বহু কাহিনী বানায় ওই যে ওয়ালেট মানি ব্যাগ কেটে গেছে নিয়ে গেছে এইগুলো কাহিনী বানা এইগুলো হ্যাঁ টাকা পয়সা খরচ করে মতো হজ নিয়ে যায় আর পয়সা কামাই সেগুলো করে তো সেখানে এক লোকে তাদেরকে ধরে বললেন যে আজকে আরাফাতের দিনে সমস্ত মানুষ আল্লাহর কাছে চায় আর তুমি আরাফাতের ময়দানে আল্লাহকে বাদ দিয়ে মানুষের নগন্য বান্ধার আল্লাহর নগণ্য বান্ধার কাছে চাও তোমার কপাল কত খারাপ হ্যাঁ ওই দিন যদি আল্লাহর কাছে চাইতো আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে চাওয়া থেকে মুখ ফিরিয়ে দিতেন তার হাতকে গুটি আনতেন যাতে আল্লাহ সাবলম্বী করে দিতেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ তালা নিজের গুণ গান গাওয়া এখনো কন্টিনিউ করছেন আর এটা আমাদের জন্য কত বড় নেই যে আল্লাহ আমাদেরকে চেনার জন্য সুন্দর সুন্দর গুণগুলো। আবার আমাদেরকে পরিষ্কার করে বলে দিলেন মনে করিয়ে দিলেন আমরা যেন আল্লাহ তালার হক আদায় করতে সচেষ্ট হই আমরা যেন গাফিল না হয়ে থাকি সে আল্লাহ যিনি এই সমস্ত আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ আল্লা তালা সৃষ্টি করলেন মোট কয়দিন লাগলো সিদ্ধতে আ সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ এখন কোথায় অবস্থান গ্রহণ করছেন আল্লাহ আল্লাহ কোথায় আছেন মধ্যে আছেন এখন একটু পরে আরেকটা আয়াত আসবি আহু আহ মা কুম আোমরা যেখানে থাকো আল্লাহ তালা সেখানেই আসে এনে এই দিদিটার কোনটা ঠিক দুইটাই ঠিক একটা তো ঠিক হতে পারে না দুটাই ঠিক তা ঠিক হয় কেমনি আল্লাশ আজিমে আছেন কিন্তু আপনি আমি কোথায় আসেন কি করি এমন ভাবে দেখেন কোন সময় আল্লাহর দৃষ্টির কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে আমরা নই অনেকে মনে করে তুমি যেখানে আসে আল্লাহ সেখানে আছে। নাউজুবিল্লা আপনি টয়লেটে গেছেন আল্লাহ কি ওখানে আসেন এটা মনে করবেন কিন্তু সবকিছু এমন ভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন আমরা এত কাছে তিনি আছেন মনে হয় যেন শাহরগেরও কাছে তাই না শাহরগ বলতে যে কাটে দিলে মোটা রক্তটা গরু জবাই করে দিলে এতগুলো রক্তবাহী হবে এটাকে বলা হয় শাহরগ তাই না হাবদিলোকেরা বুঝে না আল্লাহ সব জায়গায় আসেন তো সব জায়গায় ফিজিক্যালি না ফিজিক্যালি আল্লাহ কোথায় আছেন বলে দিয়েছেন আলাল আরস বাকিগুলো আল্লাহর দৃষ্টি কন্ট্রোল দ্বারা তিনি আমাদেরকে একদম আপনি আমার কাছে আছেন আর সে আজিম থেকে তিনি তারও কাছে এখন আর সময় মধ্যে আল্লাহ তালা কেমন আছেন ছয় দিনে আকার জমিনে এত কিছু সৃষ্টি করলেন করে এখন আল্লাহ তালা আর সে আজিমে গেছেন সেখানে অবস্থান গ্রহণ করেছেন সেখানে কিভাবে আছেন তার আগে ইহুদিরা বলে যে আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করে একদম টায়ার্ড হয়ে গেছেন এরপরে আল্লাহ তালা রেস্টে দরকার হয়ে গেছে তাই শনিবার আল্লাহ তালা রেস্ট করেছেন এই জন্য শনিবার রেস্ট করবে তারা কাজ কাজকর্ম করবে না এটা আল্লাহ তালার সম্পর্কে অপবাদ আল্লাহ তালা কোনদিন কোনোদিন টায়ার্ড হন না আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন তিনি টায়ার্ডনেস তাকে স্পর্শ না। তার ঘুম আসে না তিনি এই সমস্ত সৃষ্টির যে দুর্বলতা আছে টায়ার্ড হওয়া ঘুম লাগা অসুস্থ হওয়া খুদা লাগা এগুলো কি সঙ্গে না। সব কিছু হলো সৃষ্টির দুর্বলতা তাদের এগুলো দরকার লাগে তাদের এগুলো দুর্বলতা আছে আল্লাহ তালার কামাল দাতে পাকের সঙ্গে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয় তিনি এগুলোর উর্ধ্বে এগুলো একটা দুই নম্বর হলো এখন আর সে মধ্যে যে আসেন আল্লাহ তালা আর মধ্যে কি করেন কেমনি আসে এটা জানতে মনে চায় না এটা জানতে মনে চাও ভালো না এটা জানতে মনে চাও ভালো না যেটা আপনি জানতে পারবেন না যেটা আল্লাহ তালার দাতে পাক কত বড় সত্তা কত বড় শক্তি আল্লাহ তালা সম্পর্কে আপনি একেবারে কিছু এই ছোট মাথায় আমি আপনি জেনে ফেলবো আল্লাহ সবকিছু এটা তো চিন্তাই করা যায় না এত বড় একটা লাইট আলা আল্লাহ সঙ্গে কোনো কিছুর উপময় দেওয়া এক্সাম্পল দেওয়া যায় না কিন্তু যদি আপনার সামনে পাঁচশো পাওয়ারের বাল্ব একটা ধরি কাছে দেখেন চোখ দিকে তাকাইতে। চোখ ঝরসে যাবে আপনার একটা সৃষ্টির দিকে পাওয়ারফুল হওয়ার কারণে তাকাইলে আপনার এই অবস্থা হয় আল্লাহ তাহলে এত বড় পাওয়ারফুলকে আপনি কিভাবে দেখতে চান এই দুনিয়ার এই শরীর নিয়ে বুঝতে চান এইভাবে করে অসম্ভব লাহুল আবসর কোন চোখ আল্লাহ তালাকে দুনিয়াতে দেখার আল্লাহ দেবেন সুযোগ আল্লাহ তালা করে দেবেন আমাদের এই চোখ থাকবে না চোখকে পাল্টে দেবেন কোথায় জাননাতে নদী চোখকে পাল্টিয়ে দেবেন আখে রাতে এই চোখ থাকবে না অন্য চোখ থাকবে যে চোখ চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা যাবে সেই চোখ এই চোখ না এই এই শরীরের চোখ না এই শরীর হাত পা কান চোখ সবগুলো পশা এইগুলো বেশি পাওয়ার নাই এগুলো টিকে না ওইখানে আল্লাহ তালা পাল্টে দিবেন সবকিছু আখেরাতে আল্লাহ তালা বলবেন তোমার চোখ এখন অন্যরকম অনেক বেশি দেখতে পাবে অনেক কিছু দেখার মতো পাওয়ার তোমার চোখে দিয়ে দিচ্ছি আখেরাতে তখন আল্লাহকে দেখতে পাবেন কাজে এগুলো জানতে চাওয়া ঠিক না যে আল্লাহ শিকার হয়ে যাবে আল্লাহ তালার জাতে পাক সম্পর্কে বেশি প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন এই তাফসির করছিলেন বা দাস দিচ্ছিলেন নাবিতে বসে একদম চাট করে প্রশ্ন করল যে আল্লাহ তালা আর মধ্যে কি করেন বসে বসে আসেনা শুয়ে আছেন। দাঁড়াই আসেন তখন তিনি বললেন ইসতেওয়া উপরে থাকা আরসের উপরে উপবিষ্ট হওয়া আরবিতে এই জিনিসটা ইস্তেয়া উপবিষ্ট হওয়া বলতে কি বুঝায় এটা সাধারণ কনসেপ্ট লোকেরা বুঝে স্বাভাবিক অর্থ কি এটা লোকেরা বুঝে কিন্তু কোন কাইফিয়াতে আছেন আল কাইফ মাঝুল এটা অজানা এটা কোন মানুষের জানা নেই আল্লাহ সেটা বলে দেননি বলা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেননি কাজে এর বাইরে জানার চেষ্টা করা ঠিক না আর এই ব্যাপারে অতিরিক্ত বাড়াবাড়ি করে প্রশ্ন করতে থাকা আলু আনহ বেদাহ এই ব্যাপারে যে প্রশ্ন করে সে বেদাতের দিকে যাবে এরকম প্রশ্ন করা ঠিক হবে না তারপরে তিনি তাকে বললেন তুমি এই দিকে গেলে কেন তোমার ভিতরে ক্লাস। তিনি আরও করেন যেই ব্যক্তি আল্লাহ তালা জাতের পাক সম্পর্কে এরকম প্রশ্ন করতে থাকে এটা তার বিভ্রান্তির লক্ষ্য এই ব্যাপারে প্রশ্ন করা ঠিক না এবং শয়তানি মানুষকে উৎসাহিত করে একটি হাদিস এসেছে যখন এই এই আয়াতের তাসিরে এসেছে আব্দুল্লা আব্বাস কাছে খবর এসেছে ও যে এর আগের আয়াতটা হেরু আহ আলবাহ এই আয়াত প্রসঙ্গে আসছে যে এব্বাস রাদি আল্লাহ আনুর কাছে এক লোক এসে আব্বাস রাজিয়াল আনহুয়া সেলোকটাকে বললেন কি তোমার দিলের ভিতরে এই সমস্ত খুঁতখতি আসে এগুলো কি জিনিস কুলতু আল্লাহ তিনি বললেন যে আল্লাহ আমি বলবো না খুব খারাপ জিনিস আমার দিলেছে মানে আল্লাহ সম্পর্কে আল্লাহ কোথেকে আসছে নাউজুবিল্লাহ ওদিকে চলে গেছে নাউজিল্লা এদিকে চলে গেছে আল্লাহ তাল্লা সম্পর্কে চিন্তা করতে করতে একটু কনফিউশন সৃষ্টি হয়ে গেছে লোকটা তখন ধরা পড়ে গেল একটুখানি চট করে চলে আসতে পারে তবে খবরদার হাত তারপরে আল্লাহ তালা যখন পরের আয়াত নাজিল করলেন একটি আয়াত নাজিল করলেন তখন কি হয়ে গেল এই যে আমাদের কাছে পুরস্কার হয়ে গেল হচ্ছে আল্লাহ তালা এরকম কিছু লোকের ভিতরে তখন অশা আসছিল প্রথম দিকে মুসলমান সাহাবিদের ভিতরে কারা দিলে তখন আল্লাহ তালাকে আয়াত নাজিল করলেন তুমি যদি কনফিউশনে পড়ে যাও শখ ডাউটে পড়ে যাও আমি তোমার কাছে যা কিছু যেন কোনো সন্দেহ না হয় তারপরে তিনি বললেন তুমি যদি এরকম ফার্দার কনফিউশন ডাউট আল্লাহ যাতে পাক অস্তিত্ব সম্পর্কে কোনো সময় তোমার মনে প্রশ্ন আসে তখন তুমি এই আয়াত পড়ে ফেলো হুয়াল আলু আহাত তিনি হচ্ছেন সর্বপ্রথম যার আগে আর কোন প্রথম নেই তিনি হচ্ছেন সর্বশেষ যার পরে আর কোনো শেষ নেই তিনি হচ্ছেন রাহের সর্বজ্ঞানী আর তিনি হচ্ছেন বা তেন সবকিছুর অন্তর্জামি তখন তোমরা বলো আল্লাহর কাছে শতান থেকে পানা চাও আউজ্লাহ এভাবে করে সবার সন্দেহ থেকে দূরে থাকতে হবে তাই এই লোক আসলো তিনি তাকে বের করে দিলেন আর তাকে তিনি বসতেও দিলেন না কারণ এরকম প্রশ্ন যদি সে অন্যের কাছে কনফিউশন সৃষ্টি করার জন্য ছেড়ে দায় বাকিরাও কনফিউজ হয়ে যাবে এই জন্য তিনি সেখানে তাকে আর বসতে দেননি। এরপর আল্লাহ তালে সাথ করছেন তিনি ভালো করে জানেন জমিনের মধ্যে কি ঢুকে মিনহা আর জমিন থেকে কি বেরিয়ে আসে দিকে যায় জমিন থেকে কি নেমে আসে আসমান থেকে কি নেমে আসে জমিনের দিকে ওমাইয়া জুফি ফিহা আবার জমিন থেকে আসমানের দিকে কি উঠে যায় এগুলা সবকিছু কে জানেন আল্লাহ তালা জানেন এখন বলেন যে জমি মায়মিনের মধ্যে কি ঢুকে আল্লাহ কি বুঝিয়েছেন এখানে জমিনের মধ্যে কি ঢুকে তো দেখি হ্যাঁ যখন বপন করি আমরা শস্য যখন বপন করি সিমের বিচি কদুর বিচি লাউয়ের বিচি কোমরার বিচি লাগাই কোন জমিতে কি কি লাগাই এগুলো কয়টা কোথায় লাগালাম কোথায় আসে মাটির মধ্যে এগুলাকে কিভাবে ফাটাতে হবে প্রথমে জমি থেকে চারা বাইরে হওয়ার আগে কি হয় দুইটা পাট আসে যে পাটটা একটুখানি ফাঁক হয় আর ফাঁক হয়ে মাঝখান দিয়ে চারা বেরিয়ে আসে আল্লাহ তালা নিজের এই গুণের কথা বলেছেন ফালেকুল হাববে ওয়ান যিনি এই বীজ দানা শস্য বীজকে একটা ফাটল সৃষ্টি করে মাঝখান দিয়ে চারা বের করে আনেন তিনি হচ্ছেন ফালেকুল হাববে ওয়ান কোথায় আছে এই চারাটা বীজটা ওখান থেকে চারা বের করতে হবে এই কাজ আল্লাহ তালা করে কাজে জমিনে কি যায় সেটা তিনি জানেন জমিন থেকে চারা গজিয়ে উঠবে এটাও তিনি জানেন এটা হলো মায়ালহা এরপরে অমায়ুমিনা আসমান থেকে কি নেমে আসে আর আসমানের দিকে জমিন থেকে কি উঠে যায় এগুলো সব কিছু তিনি জানেন এগুলো কি আহ এগুলো হচ্ছে বলেন দেখি পানি বৃষ্টি বরফ আর কি আসে আসমান থেকে আসে ফেরেস্তারা সেখান থেকে নেমে আসেন আজাবের ফয়সালা করবেন ফেরেস্তা থেকে সিদ্ধান্ত দিয়ে আসমান থেকে পাঠিয়ে দেন তাহলে কি কি নাজিল হয় বলা মুসিবত কোঠায় সুনামি হবে ভূমিকম্প হবে এক ফোটা বৃষ্টি বৃষ্টি কোথায় কোন কোন এরিয়া কাভার করবে কোথায় এক পশলা বৃষ্টি হবে কোথায় খুব মুসুর ধারে তুমুল ভাবে বৃষ্টি হবে সেই সব ফয়সালা কে করে দেন আল্লাহ করে দেন উপর থেকে হুকুম দিয়ে দিয়ে ফেরে কার্যকরী করেন এগুলো থেকে নামে কি উঠে অমায় আরো জুফি হা বলেন দেখি কি উঠে জমিন থেকে আসমানে কি যায় হ্যাঁ জলীয় বাষ্প বেশি যায় না ম্যাগ পর্যন্ত যায় আচ্ছা গেল একটা আর কি আরো উপরে যায় সেটা কি দোয়া যায় আর কি আমল যায় হ্যাঁ আমল এবং ফেরেস্তারা যারা রাতের আমল নোট করার জন্য আসেন তারা ফজরের সময় চলে যান আবার দিনের ডিউটি করার জন্য ফেরেস্তারা নাজিল হন ওই জন্য আমি ফেরেস্তারাও নামেন আর সেই ফেরস্তারা আসারের সময় মিট করে উপরে চলে যান তাহলে ফেরিস্তারাও আমল নিয়ে যান ফেরিস্তারা ব্যাক করেন আমলও নিয়ে যান ফেরা নিয়ে যান আবার দিন আসার আগে রাতের আমল আল্লাহ তালার কাছে পৌঁছানো হয় ফেরেস্তাদের মাধ্যমে তারা উঠিয়ে নেন এভাবে করে এই সব কিছুতে কি আমল আমরা পাঠাচ্ছি আল্লাহ কাছে আল্লাহর পক্ষে কি ফয়সালা জমিনে আসছে সবকিছু সম্পর্কে আল্লাহ তালা অবগত আছেন এই জন্য সবকিছু আল্লাহ জানেন এই যে আল্লাহ সবকিছু জানেন এটা যদি আমরা কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যেত যেমন একটা আয়াত এসেছে কোথায় কোন দৃশ্য কোন জিনিস অদৃশ্য ভাবে লুকিয়ে আছে আল্লাহ তালা ভালো করে জানেন আমরা দেখি বাড়িঘর আছে গাছপালা আছে পাহা পর্বত আছে খাল বিল আছে নদী নালা আছে আর কি আছে সাগর এসব দেখি কিন্তু মাটির নিচে অনেক কিছু আছে সবকিছু আমরা দেখি মাটির নিচে দেখা যায় অনেক কেচো আছে কেঁচো আছে না আমাদের দেশে এগুলো আছে আর কি আরো অনেক পোকামাকা মাকলুকাত আছে এছাড়া মাটির নিচে আরো অনেক কিছু আছে বলেন কি আছে কত সম্পদে ভরপুর এখন খালি খনিজ দ্রব্যের জন্য তালাশ জন্য ডিগিং করার জন্য সারা দুনিয়ার সম্পদ খালি মাটি নিচের থেকে উঠে দেখি যেই দেশে যত খনিজ সম্পদ আছে তারা তত ধনী তাহলে মাটির নিচে কত কিছু আছে আল্লাহ তালা এই সব কিছু জানেন কিভাবে লুকিয়ে রেখেছেন মানুষের জন্য এখন মানুষে কিছু বৈজ্ঞানিকেরা যন্ত্রপাতি কত কিছু আবিষ্কার হয়ে কোথায় তেল আছে কোথায় গ্যাস আছে কোথায় কি আছে খুড়ে খুঁড়ে খুঁড়ে খুঁড়ে বাইর করে তাহলে মানুষ তো জানে খালি আল্লাহ একল্লাহ জানেন নাকি মানুষ কদ্দূর জানে খুঁড়তে খুঁড়তে যান শেষ তারপরে হিসাব নিকাশ করে বাইর করা লাগে আর আমার আল্লাহ তো দেখতেছেন এই যে জমিনের বাইরে যেমন দেখা যায় ভিতরেও তেমনই দেখছেন আর সেই আল্লাহ তালা মানুষের জ্ঞান এমদের ঢুকে দিয়েছেন কিভাবে বাইর করতে হবে একটুখানি কত কষ্ট করা লাগে তাও মানুষের আর একটি গাছের পাতা যখন পড়বে কখন পড়বে এটাও আল্লাহ তালা জানেন এবং লিখে রেখেছেন কোন দিন পড়বে গাছের পাতাটা বাতাস আসলে হুরফুর করে এতগুলো পড়ে গেল কিন্তু আমার আল্লাহ কাছে সবগুলো লেখা আছে কখন পড়বে কখন বাতাস আসবে আর কোন ছোট্ট একটা শস্য বীজ একটা ডালের বীজ একটা চাল একটা কনা কোন জায়গায় মাটির নিচে লুকিয়ে আছে কোথায় শুকনা অথবা ভেজা অথবা তাজা সবকিছু আল্লাহ তালা কাছে একদম কিতাবের মধ্যে লেখা আছে লিপিবদ্ধ করা আছে রেকর্ড করা আছে কোনটা হিসাবে বাইরে নাই এতগুলো ধান চাল এতগুলো শস্য বীজ এতগুলো ডাল প্রত্যেকটা আল্লাহ কাছে তো আল্লাহ এই সব কিছুই জানেন এখন আহ ওহু আকুম আইন তুম তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যা কিছু করো অল্লাহবী মাতা আমালু না বাসির তোমরা কি আমল করো কি কাজ করো কোন সময় কোন হরকত করো কোন সময় কোন কথা বলো কোন সময় কোন দিকে তোমাদের চোখ যায় কোন সময় কোন দিকে তোমাদের হাত পা যায় সব কিছু বাসির তিনি দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন এবং দেখেন কোন একটা দিনে আমি চটকরি করে ফেলাম আল্লাহ তালা খেয়াল করে সারেন নাই এরকম চিন্তা করা যায় প্রশ্নই আসে না তোমাদের পাশে থাকার অর্থ হচ্ছে রাকিব আলাইকুম তোমাদেরকে এরকম করে ওয়াচ করেন একদম তাকিয়ে থাকেন তোমাদের দিকে শাহিদুন আল আলিকুম কোন আমল কর সবগুলোকে তিনি উইটনেস করেন সবগুলোকে তিনি দর্শন করেন সবগুলোকে তিনি পরিদর্শন করেন অবলোকন করেন কোথায় আসন্তুম হ্যাঁ কোন সময়ে আস কোন জায়গায় আস বারিন আও বাহরিন জমিনে আস না সাগরে আসো ফিলাইলিন আও নাহার হার এই আমলটা কাজটা গোপনে কর না প্রকাশ্য কর রাতের অন্ধকারে করছো না দিনে দুপুরে করছো সেটাও তিনি দেখেন ফিল ফিল ফিলবুয় ঘরে বাড়িতে মরুভূমিতে কেউ নাই সকল জায়গায় তিনি দেখেন যে কোনো জায়গার সমস্ত কাজ আল্লাহর কাছে সমান বরাবর আল্লাহর দেখার ক্ষেত্রে জানার ক্ষেত্রে কোনো ব্যসম নাই আমরা লাইট কম হলে একটু কম দেখি বেশি হইলে ভালো করে দেখি চশমা হলে একটু দেখি না হলে তো দেখতে না। আমার আল্লাহ তালা যেন সব কি সমান দেখার ক্ষেত্রে একটু লাইট হলে আল্লাহ তালা বেশি দেখেন রাত্রে একটু কম দেখবেন সবকিছু আল্লাহ তালার দৃষ্টি এবং শ্রবণের নিয়ন্ত্রণের ভিতরে আছে তোমাদের সকল কথা তিনি শুনতে পান ওর আমা কেন আকুম তোমাদের সকল জায়গা তিনি দেখতে পান আপনি কোন দিকে কাজ হয়ে বসে আছেন সোজা হয়ে বসে আছেন সব দেখতে পাচ্ছেন আর মাইকে আমি যেটা বলতেছি এটাও তিনি যেরকম আওয়াজ কানে কানে ফিসফিসানি সেটাও সম আল্লাহ তালার কাছে কোনো বেশ কম নাই আল্লাহ তালা কোরআনে পাকে অন্যান্য জায়গায় বলেছেন তারা যা কিছু প্রকাশ করে আল্লাহ সবটাই জানেন তিনি আছে। মনে মনে বলে নাই কানে কানে ফিস করে বলে না খালি অন্তরের ভিতরে আছে সেটাও তিনি জানেন অন্য আয়াতে তিনি বলেছেন গোপন রেখে লুকিয়ে রাখো গোপনে বলো লুকিয়ে রাখো অথবা কেউ প্রকাশ্য বলে অথবা কেউ রাতের অন্ধকারে লুকোচুরি করে ক্রাইম করে অন্যায় করে গুনা করে অথবা দিনের বেলা বাহাদুরে দেখে ঘুরে বেড়ায় প্রকাশ্যভাবে করে সকলটাই তার কাছে সমান হুবহু কিভাবে নামাজ পড়ি কিভাবে রুকু করি কিভাবে সুযুদ করি চোখ কোন দিকে যায় মন কোন দিকে যায় হ্যাঁ রহ হাদিস। আল্লাহকে এমনভাবে ভাবে ইবাদত কর মনে হয় যেন তুমি আল্লাহ তালাকে একেবারে দেখতেই পাচ্ছ এরকম মনে মনে ভাব আর এরকম যদি ভাবতে না পারো কমপক্ষে এতটুকু নিশ্চিত নিশ্চিতভাবে মনের ভিতরে গভীরভাবে রেখাপাত করে রাখ যে তিনি তোমাকে সরাসরি দেখতে পাচ্ছেন চোখের পলকের জন্য আল্লাহ তার দৃষ্টির বাইরে তুমি যেতে পারবে না এইরকম করে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি এবাদত করো এখন ইমাম আহমাদ পড়তেন আল্লাহ আল্লাহ কিভাবে দেখতে পান আমরা কোথায় আছি অন্যদিকে মনে করিয়ে দিতেন কবিতাটা হলো যখন তুমি কোন এক সময়ে একদিনের জন্য একা কিত্তে পড়ে গেলে কোনো জায়গায় একদম একা আছ কেউ তোমার আশেপাশে নেই তখন বলো না যে আমি এমন একা এমন এক জায়গায় এসেছি কেউ আমাকে দেখার নাই এটা বলো না বরঞ্চ ওই তোমার উপরে একজন রাকিব আছেন যিনি তোমাকে ওয়াচ করছেন পরীক্ষা করার জন্য একজনে বললেন না সকল জায়গায় গিয়ে তার আল্লাহ তো দেখতেছেন ঘরের ভিতরে লোকে মনে আসে আল্লাহ তো এখানেও দেখতেছেন পারল আর জবাই করতে কারণ এরকম পক্ত হয়ে গেছে ওলা মুহূর্তের জন্য আল্লাহ তালা তোমার ব্যাপারে একটু অমনোযোগী হয়ে গেছে মনোযোগ দেন নাই তোমার দিকে এমন কখনো তুমি না ভেবোনা বল তু ফলে তুমি অনেক সময় কোনো কিছু দেখো না বা মানুষে দেখে না এমন কিছু আল্লাহর অগোচরে থাকে খবরদার কখনো তুমি এমনটি ভেবো না আবার রিপিট করছেন আল্লাহ মানুষ মনে রেখো জমিনের মালিকানা কর্তৃত্ব ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে এই দুনিয়ার মধ্যে আল্লাহ হাতে আছে এইখানে সামান্য কিছুদিনের একটুখানি জমিদারি আমাদেরকে দিয়েছেন মনে হয় তবে ওয়াইল আল্লাহ তোমার মালিকানা একদিন শেষ হয়ে যাবে কারো মালিকানা থাকবে না সবকিছু কোন দিকে রওনা হবে আল্লাহ তালার কাছে সব ফেরত যাবে ইননা ওয়া ইন্না আমরা সবাই রুজু করব ফেরত যাব কার কাছে আল্লাহ তালা কাছে আর কোন থাকবে না যখন আল্লাহ যাব। আমার বাড়ির দলিল দেখানে লাভ হবে কারো বাড়ি ঘরে সব তো চুরমার হয়ে যাবে এটি আমার এসে কোন নাম নিশানা থাকবে না আপনি বলতে পারবেন না কোন জায়গায় আপনার বাড়ি ছিল সমস্ত ল্যান্ডমার্ক ইজ ডেমোলিস ওই দিনকার জন্য প্রস্তুতি নিয়ে শুধু এসো না তাহলে তোমার মুসিবত আছে কাজে এই দুনিয়ার মালিকানাও আসলে আল্লাহ তালার হাতে যদি আজকে আমার টেম্পোরারি মালিকানা আছে কিন্তু এই মালিকানা একেবারেই সাময়িক এটা হলো একটা আল্লাহ বলে আখেরাতের মালিকানা যেমন আমার আগেরটার মালিকানাও আমার আগেটা বলতে কোনটা এই দুনিয়ার মধ্যে যে মালিকানার বিষয় আছে জাগা জমিন বাড়ি ঘর এগুলোর মালিকানাও আসলে আল্লাহ তালে তবে এখানে দিনের জন্য আল্লাহ বলে দেন যে এটা এবং আসলে মালিকানা কিন্তু আমার মালিক আমি আরে মালিকানাকে পাকাপুক্ত করার জন্য আরেকজনের থেকে মালিকানা দখল করার জন্য হাই মানুষের কি সুযোগ সুবিধা একটু সুযোগ হইলেই কার জমি কে দখল করবে সব আল্লাহ ঢাকা শহরে কেউ খালি জমি এমন এক অবস্থা খালি নিজের মালিকানা বাড়াতে চায় সে মানুষ বুঝে না যে সবগুলো ফেলে একদিন তাকে চলে যেতে হবে তার বাড়ির কাছে এই ইমান নাই এই ধারণা নাই আল্লাহ সম্পর্কে আখেরাত সম্পর্কে তার এতটুকুন খবর নাই আর এই লোকগুলো হয়ে গেল মুসলিম এই হলো মুসলমান তার আগে যে আল্লাহ তালা জন্য কাছে ফেরত যাবে তোর যাও সবকিছু কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন যে সব কিছু আসমান আব্দ যা কিছু আসমান জমিনে আছে সবাই রহমানের সঙ্গে তার বান্দা হয়ে আসতে হবে একদিন তার গোলাম হয়ে আসতে হবে একদিন তার গোলামে স্বীকৃতি দিয়ে আসতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামী স্বীকৃতি দেয় না অনেকে মসরিক তখন হাজিরা দেবে আল্লাহ আল্লাহর গোলাম মনে করে হাজিরা দেওয়া লাগবে আদাহ আদা সবগুলোকে আল্লাহ তালা গনে রাখছেন তাদের লিস্ট আল্লাহ তালা মেনটেন করেছেন চাই সে ফেরাউন হোক নমরুদ হোক হ্যাঁ কোনটাই বাদ যাবে না হামান হোক কারুন হোক সবগুলো আল্লাহ তালা কাছে হাজিরা দিতে হবে নিজেকে আল্লাহর বান্দা মনে করতে হবে সেদিন তেমতের দিন সবাই বড় বড় বাদশাহ রাজা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতা নেত্রী বিশাল দল নিয়ে উঠবেন নাকি আমার বিরাট দল নিয়ে আসে আল্লাহ দেখি আপনি আমার কি করেন আসবেন দল নিয়ে উঠবেন কেউ হাসারের ময়দানে কি নিয়ে উঠবেন নিজে একা একা উঠা লাগবে ছেলে মেয়েও সাথে সঙ্গে না দল তো দূরের কথা চোদ্দোষ্ঠীর সব পালাবে আপনাকে একা ফেস করতে হবে কাজে যারা দলের জন্য ক্রাইম করেন দলের জিন্দাবাদ দিতে দিতে মুখের পানি সব খরচ করে ফেলেন দিন দল নিয়ে উঠতে পারবেন না উঠতে হবে একা একা আর একা একা হিসাব দেওয়া লাগবে সঙ্গে পুলিশও থাকবে না আর্মিও থাকবে না সিকিউরিটিও থাকবে না আল্লাহ লাগবে সেই একা কি আল্লাহর কাছে হাজিরে দেওয়ার কথা স্মরণ করে হে মানুষ তোমাদের আমলের সংশোধন আর তখন আসবে কিরকম অবস্থা হবে সেদিন হ্যাঁ সেদিন হিসাব দেওয়া খালি দেখা করেই শেষ না আল্লাহ তারা হিসাব নেবেন জিজ্ঞাসা করবেন কেন করেছিলে কেন করাই একটুখানি গ্যাপ আছে নাকি একটা শুরু আর একটা শেষ এবং কিভাবে শিকলের মতো সাইকেলটা ঘুরে এই সিস্টেম আল্লাহ বেঁধে দিয়েছেন সিস্টেমটা দেখা যায় কম্পিউটারে প্রোগ্রাম করলে তো অনেক সময় দেখা গেল যে সব রকম হওয়ার কথা কিন্তু কিভাবে আল্লাহ ফিট করে দিয়েছেন দিন আস্তে আস্তে বড় হয় রাত আস্তে আস্তে ছোট হয় দিন আস্তে আস্তে ছোট হয় রাত আস্তে আস্তে বড় হয় রাতের কিছু অংশ দিনের মধ্যে ঢুকিয়ে দেন দিনের কিছু অংশ রাতের মধ্যে ঢুকে দিন। সামারে নয়টা সাড়ে নয়টা হয়ে যায় তখন তো রাত্র আসার কথা তখনও দিন ঠিক কিনা হ্যাঁ আমরা নয়টাও তখন সূর্য ডুবে না আর যখন উইন্টার হয় চারটা বাজে সূর্য ডুবে যায় দিনের অংশ রাতের মধ্যে ঢুকে গেছে তবে এগুলো প্রোগ্রাম করে দেওয়া আছে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা বলতে চান এই আয়তের অর্থ কি অর্থ হলো হে মানুষ চন্দ্র সূর্য যারা দিন এবং রাতের কন্ট্রোল করে এত বড় একটা এবং তারা স্বাধীনতা ব্যবহার করতে চায় না আমি যেটা ফিট করে দিয়েছি ওটার উপরেই তারা চলে তোমাকে মানুষ আমি যেটা ঠিক করে দিলাম সেটার উপরে চলো না কেন কত পাওয়ার তোমার হয়ে গেছে কাজে আল্লাহ তারা আমাদেরকে আনতে চান যে আল্লাহর এত ক্ষমতার জন্য অধিকারী আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার জন্য কৌশিক দান করুন ইনশাল আগামী সপ্তাহে তার থেকে শুরু হবে ইনশাআ আল্লাহ আল হাদিদের সাত নম্বর আয়াত থেকে বেলা